السلام শ্রোতা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম আকিদার আরেকটি পর্ব নিয়ে এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে সমাজের মধ্যে বহুল প্রচলিত একটি ব্যাধি সেটা হচ্ছে তাবিজ কবজের ব্যাপার ঝুলানো আছে কমানের মধ্যে তাবিজ লাগানো আছে হ্যাঁ এরকম দেখতে পাবেন এই তাবিজের বিধান কি সেটা আমাদের অবশ্যই জানা দরকার এই তাবিজের সংজ্ঞা প্রথমে জানতে হবে যেটাকে আরবি তহিম বলা হয় সেটা হচ্ছে এমন কতগুলো গোটা অথবা কোন হাড় অথবা কোন লেখা অথবা কোন আপনার রশি অথবা কোন সুতা অথবা কোন ছেড়া কাপড় হম যেগুলো আপনার বাচ্চাদের গোলা ঝুলানো হয় हाँ अथवा गाटाए कमरे हाथ अथवा हाथों मध्य जोाना गड़े जोाना गाड़ी झोलाना उद्देश्य चेष्टा कर रूप बलई बात शयतान आक्रमणार्ज अथवा घटे गोर कूदिटी लेना सर देर ए रखम उद्देश्य एगुले এটা কখনো হাড় হতে পারে কখনো আপনার কোনো গোটা হতে পারে কখনো লেখা হতে পারে সুত হইতে পারে হতে পারে কি কাপড়ের এই সবগুলো আপনার অধীন অনেকে মনে করবেন যে না তাবিজ হচ্ছে কাগজ দিয়ে পাঁচিয়ে তারপরে একটা আপনার আহ মধ্যে ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দেওয়া এটা না অন্য গুলো তাবিজুর অধীনে আর এই ভাষায় তামিজও বলতে এই ব্যাপক এসেছে এখন হচ্ছে এই যে তাবিজ ঝুলানো এটার বিধান আমাদেরকে জানতে হবে এই তাবিজটা সাধারণত প্রথমত দুই প্রকার এক প্রকার হচ্ছে যে তাবিজটা যদি কোরআন ছাড়া কিছু জিনিস দিয়ে দেওয়া হয় যেটা কে পরিপূর্ণ ধ্বংস করে দেয় এটার অনেকটা ধরন রয়েছে এটার ধরন কি প্রথম যেমন তাবিজ ঝুলালো হম এমন তাবিজ ছুলেলো যেটার মধ্যে শৈতানের কি সাহায্য হয়েছে অথবা ফেরস্তাদের ক্ষতি করা হয়েছে অথবা কোনো অপরিচিত নামের সাহায্য চাওয়া হয়েছে এগুলো হচ্ছে সিটকে আকবর কারণ এটার মধ্যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হয় আর অন্যকে ডাকা হয় অন্যের কাছে ফরিয়াদ করা হয় এই কারণে এটা শিটকে আকবার হবে দ্বিতীয় নম্বর ধরন হচ্ছে যে আপনার এই বিশ্বাস করা যে এই তাবিজগুলো অথবা এই কড়িগুলো সেগুলো বিপদকে দূর করতে পারে অথবা বিপদকে নিজেই উঠিয়ে দিতে পারে এরকম যদি বিশ্বাস করে যে তাবিজের शर्खे पर द्वित नम्बर शीर्ख अस्कर पड़े तहिदीद के ধ্বংস করে দেয় এরকম যদি বিশ্বাস না করে যদি লাগান হয় বরং বিশ্বাস করেছে যে এটা পড়া এটা একটা মানে বিপদ দূর করে একটি কারণ চিকিৎসার মত যেমন যেই তাবিজগুলার মধ্যে লেখা আছে আপনার এমন যে এমন কিছু দাগটাগ আছে অথবা এমন কিছু কথা লেখা আছে যেটা বোঝা যায় অথবা এমন কোন ব্যাপার রয়েছে আপনার জাতীয়। এমন কিছু অথবা রসি জাতীয় অথবা আপনার এরকম কি আপনার কি বলে যে হাতের মধ্যে যে লাগানো হয় আহ মানে ছুরি জাতীয় এরকম কোনো কিছু আছে এ জাতীয় যেটার উদ্দেশ্য আছে যে একটা কারণ মানে বিপদ দূর হওয়ার কারণ এটা নিজে কোনো কিছু করে না তাই আসব হবে এটার প্রমাণ হচ্ছে যে তাবিজ প্রথম যদি চিন্তায় করা হয় সেটা সিরকে আকবর দ্বিতীয়টা সিরকে আসবর প্রথম মুসলিম আহমদের একটি হাদিস আমরা উল্লেখ করব। এ না বোখারি মুসলিমের হাদিস উল্লেখ করব। যেটা আবুবাসীর সারি রাতন হাদিস যে তিনি এক আকরমের মধ্যে ছিলেন গলার মধ্যে যদি কোন তার ইত্যাদি ঝোলানো থাকে এগুলো তুমি কাটিয়ে ফেলবে এগুলো রাখতে দিবে। না কারণ তারা লাগাতো মানে বিপদ আবার থেকে দূরে রাখার জন্য উঠকে আমরা আরেকটা হাদিস যে রসুল আকাম বলেন যে মানে যে যেই ব্যক্তি কোন তাবিজ ঝুলেল সে সিরি করলো তাহলে এখানে সিরকের কথা বলা হয়েছে আরেকটা প্রকার রয়েছে এটা বললাম যদি আল্লাহর বাণী ছাড়া অন্য জিনিস দিয়ে তাবিজ দেওয়া হয় এটা দুইটা ব্যাপার বললাম যেই বিশ্বাস নিয়ে পড়া যে এটাই লাভ করতে পারে তা এটা শিখে একবার আর যদি মনে করে যে না এটা একটি কারণ এটা ওষুধের মতো তাহলে শিখে কাজ হবে আরেকটা হচ্ছে যদি লাগানো হয় কোরআনের কোনো আয়াত কোরআনের কোনো আয়াত লেখে যেটা ঝুলানো হয় সেটা নিয়ে কথা যেমন কেউ ছোট একটা ঝুলিয়ে রাখলো হ্যাঁ অথবা নির্দিষ্ট কোনো আয়াত কে যেমন আয়াতের বসে ঝুলিয়ে রাখলো বলে যে এই জাতীয় তাবিজ এটার মধ্যে আনন্দের মতভেদ রয়েছে তবে বিশুদ্ধ মত হচ্ছে এইরকম তাবিজ ঝুলানো জায়গা নয় যে তাবিজের ব্যাপারে তো রসুল আকর সব ব্যাপক আকারে বলেছেন সেখানে কোনো কোরআনের এবং কোরআন ছাড়া এরকম কোনো ব্যাখ্যা দেননি সুতরাং সেটার অধীনে আপনি ডুবে গেছে কোরআন হোক অথবা কোনো জিনিস দিয়েই লেখা সেটা সেই নিষেধাজ্ঞার মধ্যে ডুবে গেছে দ্বিতীয় নম্বর হচ্ছে এটা আপনার নিষেধ করতে হবে কারণ এবং অতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে কোরআনকে অবমাননা সামিল কারণ এই তাবিজ নিয়ে আপনার বাথরুম ইত্যাদিতে যাওয়া হয় সুতরাং কোরআনে অবমাননা করা হয় এই কারণে কোরআন লেখা তাবিজও ব্যবহার করা চালু রয়েছে এরকম অনেকটা ধরণ আমরা ছয়টা ধরণ বলবো এক নম্বর ধরন হচ্ছে যে অনেক গোটাকে একত্র করে তারপরে তাবিজ ব্যবহার করে অনেকগুলো গোটা ঝুলিয়ে রাখা হয় অথবা অনেকগুলো হার ঝুলিয়ে রাখা হয় অথবা আপনার কোন অনেকগুলো কড়িকে একটা রসির মধ্যে আটকিয়ে এবং খারাপ যে হ্যাঁ আপনার রোগ গুলো আছে সেগুলো থেকে বাঁচার জন্য হ্যাঁ খারাপ আক্রমণ থেকে বাঁচার জন্য দ্বিতীয় নম্বর আছে অনেক সময় কালো সুতা কালো কাপড় ঝুলানো হয় গাড়ির মধ্যে কিছু কিছু গাড়িতে দেখা যায় বর্তমানে যেমন ভাড়া গাড়িতে অথবা আপনার যেগুলা মালবহন করে সেই গাড়িগুলাতে যেগুলো আপনি অনেক পাকিস্তানিদেরকে দেখবেন এরকম হ্যাঁ আপনার কাপড় ঝুলিয়ে রাখে কাপড়ের টুকরো হম এটাও একটা দাবি যে ধরন তিন নম্বর হচ্ছে ছোট কোরআন সাহিবকে কোনো লোহার কোনো ইয়ের মধ্যে পাতরের মধ্যে ঢুকিয়ে হ্যাঁ লোহার কোনো হ্যাঁ খোলসের মধ্যে ঢুকিয়ে হ্যাঁ সেটা আপনার সেটা আপনার কাঁসা হতে পারে লাইব্রেরিতে রাখা নিজের অফিসে টেবিলের উপর রাখা অথবা আপনার গাড়ির মধ্যে রাখা এই উদ্দেশ্যে যে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে শয়তান থেকে বাঁচা যাবে এটা একটা ধরন পাঁচ নম্বর ধরন আছে যে আপনার হ্যাঁ छब कहक हमको फिट कर दिए बुक मध्य झुलानो अथवा गान मध्य रखा जान कुटिंग बाचा जाए चोर छवि एरक नीलबर्ण चोखी एर देखने হ্যাঁ সেটাও একটা তাবিজের ধরন ছয় নম্বর ধরন হচ্ছে আপনার চুরি পড়া অনেকে হাতের মধ্যে চুরি পড়ে অথবা আপনার ইয়ের মধ্যে কোন আটকে রাখে বাহর মধ্যে অথবা লোহার এরকম কিছু উদ্দেশ্য আছে কুদৃষ্টি থেকে বাঁচা শয়তান থেকে বাঁচা এগুলো হচ্ছে আপনার তাবিজের ধরন এখন কথা হচ্ছে যে বিপদ আপদ আসলে আপনার বিপদ আপদ তো দূর করা দরকার আপনার তাবিজ ব্যবহার না করেন তো সেটার কোন শরীয়দের পন্থা আছে কিনা কথা আছে যে একজন মুসলমানের উচিত যে তার অন্তরটা সবসময় আল্লাহর সাথে লাগানো থাকবে আল্লাহর উপর সে ভরসা করবে অন্য কারোর উপর ভরসা করবে না এবং সে আপনার বিপদ আসলে অথবা বিপদ আসার আগে হ্যাঁ সম্মত পন্থা অবলম্বন করবে যেমন দোয়াজিকির আছে আপনার সেগুলো সে গ্রহণ করবে হ্যাঁ এই বিশ্বাস রাখবে যে আল্লাহ একমাত্র হেফাজতকারী এবং তিনি আমার হ্যাঁ আমাকে সুস্থতা দিতে পারেন এই বিশ্বাস নিয়ে সে সরীয় সম্মত পন্থা অবলম্বন করবে দোয়া জিকিরের পন্থা এবং আল্লাহর উপর যে ভরসা রাখবে সে কিন্তু রক্ষা পাবে ইনশাল আল্লাহ করে আল্লাহ ভরসা রাখা হয় তাহলে আল্লাহ তার দিকে তাকে সুপর্দ করে দেন তখন আল্লাহ তাকে রক্ষা করে না এখন কথা হচ্ছে যে যে ব্যক্তি তাবিজ ছোলায় তার প্রতি আমার দায়িত্ব আছে কি যে আমি তাবিজ ছোলাই না এবং একমতের সাথে তাকে আপনার নসিহত করতে হবে এবং তাকে বলতে হবে যে আল্লাহ সাথে আপনি সম্পর্ক জুড়ে ফেলেন আপনি আল্লাহর ভরসা করেন কারণ এই জাতীয় কাজগুলো করা যায় না সরিয়ে নিষেধ রয়েছে এবং জাহি আপনি জাহেরি কর্মকাণ্ড ধারণ করবেন কেন এরকম বোঝাতে হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় তার শাস্তি কি যে ব্যক্তি তাবিজ ঝুলায় আল্লাহ তার দায়ী দায়িত্ব থেকে তার জন্য শাস্তি যে তার তাবিজের দিকে তাকে সুপর্দ করবেন আল্লাহ শাহু এটা কম শাস্তি নয় কারণ আল্লাহ যদি তার দিকে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেন তাহলে তার কোনো কিছু ঘটতে পারে আব্দুল হচ্ছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় তার ব্যাপারে কিন্তু বড় হুমকি হয়েছে হ্যাঁ রসুল আহরম হুমকি দিয়েছেন যে তারা তাবিজ ঝুলায় যেরকম তাবিজে ঝুলক না কেন তার সাথে রসুলের কোন সম্পর্ক নেই সে নয় তোমার বয়স মনে হয় বেশি পাবে তুমি তোমার বয়স বেশি হবে সুতরাং তুমি মানুষকে একটা সংবাদ দেওয়ার দায়িত্ব গ্রহণ করো যে মান আফাদাও তুমি মানুষকে এই কথা বলবা যে ব্যক্তি নিজের দাঁড়িয়ে এরকম হ্যাঁ গিরে দিয়ে রাখে এবং যে ব্যক্তি গলার নদীতে কোনো জিনিস এরকম ঝুলে অথবা যে ব্যক্তি কোন পশুর মল দিয়ে অথবা হাট দিয়ে স্ত্যান্জা করলো মোহাম্মদামের সাথে কোনো সম্পর্ক নেই মোহাম্মদাম তার থেকে মুক্ত অর্থাৎ সে আমার উন্মুত হতে পারে না হ্যাঁ সুতরাং এটা বিশাল একটা হুমকি রিসুলের পক্ষ থেকে হ্যাঁ তাইলে যেই ব্যক্তি গলার মধ্যে চাপে ঝুলায় সেটা যে কবিরা গুনা সেটা বুঝা যায় তার থেকে দায় মুক্তি ঘোষণা করবেন কেন তার সাথে সম্পর্কহীনতার ঘোষণা করবেন কেন তাই বোঝা যায় এটা একটা বড় আপনার কবিরা গুনা কখনো সেটা সিরিকে পর্যায়ে চলে যায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত রক্ষা করুন